যা আমাদের আমলের জন্য এরকম ভাবে আমরা আল্লাহুরে থেকে হজরতম কথা ভাই ফিরে যান السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الحمد لله الحمد لله الذي ارسل الينا رسولا عربيا يقرئ البيان محاسن الدين صادقا مسلوقا طيبا طاهرا آمنا أمينا معلما نبيا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه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 بسم الله الرحمن الرحيم واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتين حيطانهم يوم سبتهم سُرْعًا وَيَوْمَ لَا يُصْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَلِكَ نَبْلُوهُمْ بِمَا كَانُوا يَفْسُقُونَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَصَلَّى رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درس الحصول اللهم سلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم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 চকতল বেত্রাইলের মৃত ব্যক্তিদের রুহের মাফেরাতের জন্য চকতল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি বুজুরগানি দিন ওলামায় কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা আমি পবিত্র ক্যারামুল্লার সুরায় আহারাফের नवम पाड़ा एदी के कथा बोला कथा बोलो तो आलोचना आई पवित्र काना नवम पाड़ मध्य अंश आराफे एक आयात आवाद कर आयात के सामने रेखे सामने किस कथा रखार चेष्टा करबी हजरते दाउद सालाम उम्मत एक घटना उधृत कर ঘটনাটি দুই সালে ষোলো সালের আমার কথা কিন্তু জবাব দিতে হবে হাজার বছর পূর্বে আমাদের নবী এসেছিলেন সেই নবীর বছর পূর্বের নবী হজরতের দাউদ আলী সালামের উম্মতের ঘটনা আল্লাহ পবিত্র ক্যামুল্লায় এই ঘটনাটি উদ্ধৃত করে शुदुम्र हजार बसर पूर्वर मानुषे हेदायतर घटना की बोले ना क्या पर्त सवार कारण कुरान की शुद्ध मटकार मानुष सारा विश्वर जो ना कुरानी करिमी अल्लाह रबुल एम सब घटना गुरु के उधत करटना हजार बचर पूर्वर हले এগুলো লাখো বছর পরের মানুষের জন্য হেদায়তের কারণ হয় মনোযোগ সহকারে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের বলা এই ঘটনার পূর্ণ বিবরণ বুঝতে পারি তাহলে আমাদের বর্তমান সময়ের প্রকৃত চিত্র আমাদের সামনে চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে বলতেছেন তাদেরকে প্রশ্ন করুন ওই গ্রামবাসী অধিবাসীদের বিষয়ে যারা বসবাস করত সমুদ্রের পারি দেশে সমুদ্রের তীরে যেমন আমাদের বাংলাদেশে যারা সমুদ্রের নিকটবর্তী থাকে এরকম অনেক লোকজন থাকে না আল্লাহ বলতেছেন সমুদ্রের নিকটবর্তী বসবাসকারী ওই লোকদের বিষয়ে জিজ্ঞাসা কর ইতিহাসবিদ এবং মুফাসির কেরাম লিখেছেন কোরআনের এই আয়াতে যেই অধিবাসীদের বিষয়ে আলোচনা হয়েছে সেই এলাকা এলাকাবাসীকে বলা হতো আসাবে আয়লা আসাবে আমাদের দেশের ওই আয়লা দুর্যোগ না আইলা বলা হতো তাদের কাজ কি ছিল আয়লার অধিবাসীরা যেহেতু সমুদ্রের নিকটে থাকতো। সমুদ্রের তীরবর্তী অঞ্চলে থাকতো। এইজন্য তাদের জীবিকার মূল নির্বাহ হইত সমুদ্রে তারা মাছ ধরত সেই মাছ বাজারে বিক্রি করত বাহিরে এক্সপোর্ট করত এগুলো রপ্তানি করত এগুলোর উপার্জিত অর্থ দ্বারা তারা জীবিকা চালাইত যেমন আমাদের দেশে আছে না মাগুরাতে এরকম এক একজন আছে বিশাল বড় বড় ঘের মালিক মাছ বিক্রি করে চিংড়ি চাষ করে জীবিকা নির্বাহ করে এরকম আছে না হয় তো আইলার অধিবাসীদের মূল জীবিকার উপার্জনের মূল যেই কাজ ছিল সেটা হল সমুদ্র থেকে মাছ ধরত আর সেই মাছগুলোকে বিক্রি করে তারা জীবিকা চালত সবাই প্রচুর পরিমাণ মাছ ধরে বাজারে বিক্রি করে রপ্তানি হচ্ছে হাজার কোটি টাকা মালিক এক একজন হয়েছে হজরতের দাউ দা নেহেসালামকে আল্লাহ পাঠাইলেন নবীশন যে যাও ওই এলাকার মানুষ যারা কোটি কোটি টাকার মালিক ধন দৌলতের অভাব নেই ব্যাংক ব্যালেন্সের অভাব নেই এক একজন বিশাল বড় অট্টালিকায় থাকে এক একজনের গাড়ির অভাব নেই ज हाका हाका अर्थ सम्पदित अभा रबीरबी तक्लाह रब्बुल आहवान कर आल्ला रहमते पूरा आयलार अधिबासी सबाई दिनदार मुसलमान रह जाए इमानदार सबा হাজার কোটি টাকার মালিক প্রতি বছরে লক্ষ কোটি টাকা জাকাত দেয় টাকার অভাব নেই পয়সার অভাব নেই ফ্ল্যাটের অভাব নেই প্লটের অভাব নেই মানুষের ঢাকায় আরাম আয়েসে থাকে বছরে বছরে হজ করে যেহেতু টাকা পয়সার সমস্যা নাই নিয়মিত নামাজেও আসে जेहेतु को एबार्हबर अभी परीक्षा करते चाहिए जे हमारी बंदा अर्थ सम्पे अभाव नहीं सकाल बला घूमती उठे कांधे जोर लिए सन्ध्या पर धान झड़ा मेहनत करते हैं दुबेला पेटे भात जोटान जो कमला खाटते हैं রিক্সার প্যারেল মারতে হয় না এই লোকটা আরাম আয়সে থাকতেছে সম্পদের এরকম আরাম থেকে আমাকে আমার কথা মানে আমার জন্য সে লক্ষ কোটি টাকার দান করে দেয় আল্লাহ চাইলেন যদি আমার এই বান্দাটা সকাল থেকে সন্ধ্যা এইভাবে ঘাম ঘামঝরা মেহনত করে যদি সে রিক্সা চালায় যদি করে, সে কুলি হয় যদি খেতে কাজ করে। পেটে অন্য জুটানোর জন্য সারাদিন দুয়ারে দুয়ারে দৌরাতে হয় তবুও এই বান্দা আমারে ডাকে কিনা আমরা হাজার কোটি টাকার মালিক হয়ে হজ করা কঠিন না সহজ সহজ না বিশাল বড় মসজিদ নির্মাণ করে দেওয়া কঠিন একশো কোটি টাকা মালিকের জন্য এক কোটি দেড় কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে দেওয়া কঠিন কিন্তু সারাদিন মেহনত করে একশো টাকা যে কামায় তার জন্য মসজিদে পাঁচ টাকা দেওয়া বড় কঠিন কিন্তু আল্লাহ রক্ষ কোটি হাজার কোটি টাকা মালিকের পাঁচ লক্ষ কোটি টাকা দানের চেয়ে ওই ঘামা মেহনতে কামানো ব্যক্তির পাঁচ টাকা এক টাকা আল্লাহর কাছে ওই কোটি টাকার চেয়ে হাজার গুণ বেশি দাম আল্লাহ চাইলেন আমারই বান্দা অর্থ সম্পদের তো কোন আবার নেই বাংলাদেশে একটা বাড়ি তো মালয়েশিয়াতে তিনটা দুবাইতে দুইটা কত বাড়ি ঘর কত কিছু এত আরামে থেকে হস করে আরাম আয়সে থেকে এবাদত করে মসজিদ বানা দেয় কিছু কিছু বানা দেয় এরকম দাবিড় আমাদের দেশে আছে কিনা আল্লাহ চাইলেন আমি যদি তাকে দারিদ্রতায় ফেলে দিই যদি তাকে কষ্টে বেড়ে দেই चपिये मस्जिद प्रतिनिधि আসল নামিয়ে আল্লাহ আল্লাহ পরীক্ষা করতে চাই এসি রুমে থেকে রিকির করা এবাদত করা আল্লাহ চাইলেন কুড়ে থেকে বৃষ্টি বাদলে ঘর ভিজে যায় প্রচন্ড রোদ্রের খরতাপে শরীর কালো কৃষ্ণ হয়ে ওই মানুষটা আল্লাহর এত থেকে যাকে জবানে আসে কি না আল্লাহ দেখতে চলে কোটি টাকার মালিকের তিন চিল্লা দেওয়া কঠিন কঠিন কিন্তু দিনমজুর কষ্টে জীবন চলে क्ति कष्टे थका अवस्था देखे की बिदान पढ़े। बिदान कि परीक्षा कर अल्लाह बुरा अनुम आल्लाधान विधान हम शनिवार शुक्रवार पर प्रत्येक दिन तुम्हारा समुद्रे मजे से समुद्र मजे जाल फेले विभिन्न भाव स्वीकार करो आल्ला दिले ना ना प्रत्येक दिन पार्बाना শর্ত করে দিলাম একদিন শনিবার দিন মাছ শিকার করতে পারবা না বাকি ছয় দিন পানা বেশিরভাগ দিন নিষেধ করলেন না কম দিন নিষেধ করলেন বেশিরভাগ দিন যায় না আপনারা হিসাব করে দেখবেন আমাদের কাছে মনে হয় আল্লাহ যে কত কিছু নিষেধ করছে এত কিছু মারা যাবে হিসাব করে দেখেন আল্লাহ নিষেধ করছেন খুব কম জিনিস যেমন ধরেন উদাহরণ দি আল্লাহ দেখতে বলেছেন মাকে দেখা যায় আল্লাহ তার আমল নামায় কবুল হজদের স্বার মাকে দেখা যায় স্ত্রীকে দেখা যায় বোনকে দেখা যায় সন্তানকে ফুফুকে খালাকে কম হইল না বেশি হইল গায়ের মা হার এক প্রকার যাদের সাথে বিবাহ করা এমন হারামের মহিলাকে দেখা হারাম। এমন মহিলাকে দেখা বেশি না জায়গ করছে না কম সংখ্যা দেখবেন না প্রকার দেখেন প্রকারে কি নিষিদ্ধ বিষয় বেশি না কম কম না কিন্তু মনে হয় আল্লাহ যে কত নিষেধ করছে আল্লাহ বলে দিয়েছেন সব ধরনের ব্যবসা যায় আমরা এত পরিমাণ গুণাহে নিমজ্জিত হয়ে গেলি যে আল্লাহ কম নিষেধকে বেশি বড় হয় তো পুরা দিন ওই আয়লার অধিবাসীদের বললেন তোমরা শনিবার তোমরা রবিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত এই ছয় দিন মাস শিকার করতে পারবে তবে সপ্তম দিন সপ্তাহের মাথার দিন শনিবার দিন শিকার করতে পারবে এখন আয়লার অধিবাসীরা চিন্তা করল যে আরে ছয় দিন তো কদিন পুরা ছয় দিন মাস শিকার করে একদম পুরা গুদাম বোঝাই করে রাখবো কোল স্টোরেজ ভরে রাখবো একদিন শুধু ঘুরবো আর ওই একদিন বসে বসে আর সিনেমা দেখবো তাই না আমাদের তো শুক্রবার দিন মানে কি সিনেমা দেখার তো তার চিন্তা করলো ছয় দিন কষ্ট করবো আর একদিন বসে বসে বর্তমানের পরিভাষায় বসে বসে সিনেমা ঠিক আছে কিন্তু আল্লাহরা বুড়া আমি কি চাইলেন পরীক্ষা করতে চাই কি করতে চাইলে পরীক্ষা সহজ হয় না কঠিন হয় বলবেন বর্তমানে তো পরীক্ষা সহজ তিন দিন আগে পরীক্ষার প্রশ্ন পত্র ঠিক আল্লাহ পরীক্ষা করেন তিন দিন আগে প্রশ্নপত্র ফাঁস এরকম পরীক্ষা করেন তো পরীক্ষা সহজ হয় না কঠিন হয় কঠিন না আল্লাহ রব্বুল আলমিন কি পরীক্ষা দিলেন আল্লাহ হক আল্লাহ পরীক্ষা হচ্ছে ওই আয়লার অধিবাসীরা বিশাল বিশাল বড় বড় এক একটা জাল নেয়া পুরা সমুদ্রের এপার থেকে উপাড়ে পুরাটা জুড়ে ঘুরে বেড়ায় কিন্তু জালে একটা টুটি মতো নেই পোনাও নেই জাটকার বিশাল বড় স্থূপ হবে তো দূরে থাক টুটি মতো গুঁজে রবিবার দিন গেল চিন্তা করলো সোমবার দিন পাব সোমবার গেল মঙ্গলবার আসলো মঙ্গল গিয়ে বুধ গিয়ে বৃহস্পতি গিয়ে শুক্রবার এসে গেল ছয় দিন ব্যাপী সমুদ্রের যেন কোন মাছের কোন অস্তিত্বই নেই যেমন তাপমাতার মাথা থেকে চুল সরে যায় আমাদের কথা কথিত বুদ্ধিজীবীর মাথা থেকে বুদ্ধি চলে যায় म आयलासिवासी समुद्र के मिल जाए सप्तम दिन चले आसिया शनिवार दिन मेख जाए ना हर निषि वही शनिवार दिन तरह बाड़ी थी बेर हल तका देखे कुरान आया आल्ला আল্লাহ শব্দ সোররা বলা হয় যেমন এখানে চাটাই বিছানো হইত এই চাটাই বিছানোর কারণে নিচের মাটি দেখা যায় দেখা যায় ভাই এই চাটিটা নিচের মাটিকে ঢেকে গেছে আল্লাহ বলেন সর্রা শনিবার দিন যখন আসে তখন মাছগুলি সর্রাহ হয়ে যায় पानी ऊपर टल फेले देखे एम भाव एक साथ मिला समुद्रे का दादा था मना मसे नीचे पानी नहीं एक एक जान कान ना धारे भार करते आल्ला जी जिनि हराम कर दें ओ जिन हो ব্যাপক প্রচলিত আইলার অধিবাসীরা চিন্তা করলো ছয় দিন চলে গেল রিজার্ভের টাকা শেষ হয়ে গেল আমাদের সব গোলার ধান শেষ হয়ে গেল ব্যাংক শেষ হয়ে যাচ্ছে इनकाम बंद इनकामदम भरा बसरे जो मार शिकार करते कमाई करते शुदी कमाई शुरू कर दी डबल टा चले आसता तो खोला कंतु आल्ला हाम परीक्षा शुरू कठिन परीक्षा এখন মিটিং বসছে কি করা যায় ওই সময়কার লোকদের হারাত এবং বর্তমান সময় হারাত তিন গ্রুপ হয়ে গেছে কয় গ্রুপ এক গ্রুপ বলে আমরা আল্লাহর বিধান মানি আনন্দুল্লাহ প্রকাশ্যে তারা শনিবার দিন মা স্বীকার করতে শুরু করে আরেক দল বলে জিন্দিগি চলে যাবে তবু শোধ খাব चले नदीन सुन्न छाड़ब ना लोग आज जो गाड़ी रा যত আমাকে আহমদ বলো আমাকে বিক্ষোভ বলল না আমার আল্লাহ নিষেধ করেছেন কে নিষেধ করেছেন আমার আল্লাহ নিষেধ করেছেন এতদিন পর্যন্ত লক্ষ কোটি টাকা কামিয়েছি एग्लोर कम आल्लाषिधिंदी चले जाब कंकाल सारे सब किस वार आल्ला एक निर्देश अमान्यबो ना ग्रुप का ग्रुप बाकी पलिटिशियन এরকম কিছু কুচুক্তি রাজনীতিবিদ সেই সময় ছিল এখনো এখন ওই ভিলেজ পলিটিশিয়ানটা চিন্তা করল হারাম কালের সরাসরি করাও যাবে না আবার এতগুলি টাকা হারাও যাবে না হারামকাল সরাসরি করাওয়া যাবে না এতগুলি টাকা হারাও বুদ্ধিবাদী কিছু লোক দেখবেন বলবে যে উনিও ঠিক উনিও ঠিক মুরন সাহেব বল ঠিক এখন ওই তরোয় বলা গিয়ে কয়েক মুরন সাহেব এটা তরুই না কাহার তিন নম্বর আইন মুরন সাহেব বড়ই বলাও ঠিক তোর ঠিক দুইটা একসাথে ঠিক কেন তুমিও ঠিক সব ঠিক এরকম আবার দুর্গা পূজায় এরকম লোক আছে কিনা নির্মাণ লক্ষ টাকা দেয় দুর্গা পূজায় গিয়াও লাখ টাকা দেখি না গুলাল আমার এলাকায় আছে আগে জানতাম বাবার দরবারে মানুষ দায় এখন দেখি গরুও দা খেয়াব একজনে খুব মজা করে বলছে যে মানুষের দরবারে মানুষ দায় গরুর দরবারে বুঝতে পারেন নাই গরু ঢুকে আছে। আর ভুড়িওয়ালা বাবার দরবারে ওই যে ভুড়িওয়ালা বাবা নানাদের কোন বালাই নাই রোজার বালাই নাই চেহারায় নবির সুন্নত নাই আখলাকে নবীর সুন্নত নাই পরিবারে নবীর শূন্যত নাই এমন এমন বদ্দিন এমন বদ্দিন বদ ব্যক্তিকে মার্সিরিজ ফাঁকানোর জন্য ওই ব্যক্তি জানো এত লক্ষ কোটি টাকা কামির। गरीब ऐलेगुली गरीब एदीम गुली गरीब मानुष गुरी काटते काटते मरतेस हासर मैदान में अल्लाहबूल आलमी जवाब दीते भूरीी वाला बाबार गुरु में तुम पास गरीब मानुष केंदे केंदे मरे तुम्हें क्या शिक्षा दिए अल्लाह जवाब बाबा की गुरु जन्म बाबा गुरु घर पिशा की गुरु घर लगे पेशा गुरु घर में क्या गुरुआर दुम बार छाइले যে কথা বলতেছিলাম আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাই পরীক্ষা সহজ হয় না কঠিন হয় না আল্লাহ কি নিজে করতেন মাছ ধরা যাবে না কি করা যাবে না কিন্তু আটকাইতে তো আল্লাহ নিজে করে নাই আটকাইতে আল্লাহ বুদ্ধি পেপার কাজ করে এসে যাবে তখন গিয়া বলবাস শিশু বললে মাছ লাফা লাফায় ওই খালে পড়বে কি পড়বে না বলেছে আজকে ধরুন না আজকে ধরুন কিন্তু না ওই পুকুর গুরুতে তালাব গুরুতে খাল গুলুতে বন্দি করে নিরীহ মাছ বন্দি করে খুশি হতো নিরীহ মাছ বন্দি করে খি হতো ভাই जखंड राजनीति बिरोधी दलह मानुग्रुके अन्या भाव जुलूम कर जल जुलूम कर एक ही भाव खुशी है শুধুমাত্র আমার বিপক্ষের লোক আমার বিপক্ষ থেকে দাঁড়াইছে একটা কথা পরিষ্কার ভাষায় বলেন পরিষ্কার শব্দ বলবেন আসরের ময়দানে আল্লাহ বলবেন যেই ময়দানের একচ্ছত্র মালিককে আল্লাহ যদি আসরের ময়দানের মন্দার কার নজরে থাকে আল্লাহ কি বলবেন আল্লাহ একটা যেই ময়দানে অর্ধ হাত উপরে সূর্যরা হবে বর্তমান সময়ে পৃথিবী থেকে হাজার কুড়ি মাইল দূরের সূর্য যেই সূর্যের সরাসরি মুখ পৃথিবীর দিকে নয় বাটা করে ওই তেরও পৃথিবীর দিকে আসলে গ্রীষ্মকালে খাটি খালি গায়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় কষ্ট লাগে না শুধু তাই নয় এই জমিনটা মাটির জমিন ওই সূর্যের তীব্র রশ্মি ওই জমির শোষণ করে নেয় কিন্তু তামার জমিন সূর্যের রশ্মি শোষণ করতে পারে হাসরের ময়দান হবে তামার জমিন অর্ধ উপরে সূর্য সূর্যের এই তীব্র রশ্মি জমিনের দিকে বিক্ষিপ্ত হবে মানুষের মগজটা একদম পুরা ডিম যেভাবে পাত্রের মধ্যে তেলের মধ্যে রাখলে টক্ভক করতে থাকে তেমনিভাবে মানুষের মস্তিষ্কগুলি টক্ভক করতে থাকে এক একজন মানুষ ঘামতে ঘামতে কেউ হাঁটু ডুবে যাবে কারো গলা ডুবে যাবে কেউ পুরা ডুবে হাবু ডুবে ওই মুহূর্তে ওই মুহূর্তে ওই মুহূর্তে জাহার নাম লাভাবে জাহার নাম লাভাবে আর বলবে আর লা আমি তো হাজার বছর যাবত ক্ষুধার্ত আমি হাজার বছর যাবৎ তুই আমার কত কোটি বছর আগে বানাইছো। আল্লাহ আমি তো প্রচন্ড ক্ষুধার্ত আমি তাকে দেখতেছি হাসরের ময়দান ভরা মানুষ তুমি আমাকে একবার অনুমতি দাও আমি পুরা হাসরের ময়দানকে এক ডুবে আমি তার ভিতরে নিয়ে নিতে পারবো কারণ আমার আমার ওই জাহান নামকে ধরে রাখতে পারবে না জাহান নাম লাফাইতে পারবে এমন ভয়াবহ হালাতে মানুষগুলি পাগনের মতো আদোবার সবাই গেছে বাবা আদব গিয়ে বলবে তুমি তো আমাদের আমাদের আদিবিদান আমাদের আব্বা যান আব্বা যান বড় বিপদে আছি বাসা হজরতে আদম বলবে আল্লাহ এই ভয়াবহ আলাতে রক্ষা করা সুপারিশ করার মতো সাহস মান আল্লাহ কি বলবেন সেই মুহূর্তে আল্লাহর ওই মুহূর্তে আল্লাহ গোটা বিশ্বে সমস্ত শক্তিধর ক্ষমতা ধরতে আল্লাহ বলবেন ক্ষমতাসীনরা ও ও পাওয়ারা বড় আজকের দিনের ক্ষমতাকার আরে বল ক্ষমতাকার আল্লাহ জবাব দিয়েছেন একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট সেই সময় থাকবে না আরে থাকবে কি থাকবে না বোস থাকবে না ওই মুহূর্তে খবরটা তোর বস থাকবে কি থাকবে না সেরম থাকবে না সারা বিশ্বে মুসলমানদের উপরে ছড়ি ঘুরা নেওয়ালা ওই মুহূর্তে ওই দিল ক্লিন্টন এই বার থাকবে না থাকবে কি থাকবে না পুরা মধ্যপ্রাচ্য অশান্তকারী ওইদি খ্রিস্টান থাকবে কি থাকবে না আল্লাহ বলবেন আজকের পাওয়ার কার আজকের ক্ষমতা কারটা বিশ্বের উপরে ছবি ঘোরা নেওয়া ক্ষমতাসীনরা অপুশ সেদিন পাওয়ার চলবে চলবে ভাই একবার যদি নিজের ব্রেনের মাঝে সেই মঞ্জার সেই দৃশ্য কোনো মুমিনের থাকে ওই মুমিন কিছুতেই অন্যায় ভাবে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে মিথ্যা ভাবে কারোকে হয়ানি করতে পারে এই ক্ষমতা থাকবে ভাই এই পাওয়ার থাকবে ঘরগুলি ভেঙে দিচ্ছেন বন্দুজার দিয়ে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন আল্লাহর সমস্ত এই সমস্ত এইরকম জলের প্রত্যেকটা জবাব আল্লাহ দিতে হবে না আর জুল জুল তুই প্রচন্ড অন্ধকার হয়ে জুলুম দেখানি আরেকটা কথা বলে দিন পরিষ্কার শব্দ বলি আপনি শত বর্ষ যাবত তাহাজ পড়েন আপনি দোয়া করলে দোয়াটা আল্লাহর কাছে যায় কিনা আল্লাহ নিশ্চয়তার দেন নেন কিন্তু আল্লাহর নবী বলেছেন একজন মজলুম আপনার নির্যাতনে নিষ্পেষিত হয়ে ওই ব্যক্তির দিল থেকে যে আ শব্দটা বের হয় না আল্লাহর নবী বলেন ওই আ শব্দটা সাপ আসমান ভেদ করে আমি আল্লাহর আড়সে পৌঁছলাম যেন দারেন হবেন আল্লাহ শোন আজকে দেখতেছেন ক্ষমতারা দাপটে কত ইচ্ছু করতে আমার আল্লাহ আজকের এমন কি হারিসের মাঝে এসেছে যে গরু অন্যায়ভাবে আরেক গরুকে গুতা দিছে হাসরের ময়দানে ওই জালেম গরুকে আল্লাহ উঠাবেন উঠা বলবেন নিরহ গরুকে গুটা দিলি কেন এর সাতটি স্বল্প ওই নির গরুের ময়দানে গরুকে গুটা দেবে একটা গুটা দিচ্ছে তোমরা সব মাটি হয়ে যাও তখন মানুষগুলি কি বলবে কন্তু তোর আবার ওই মানুষগুলি বলবে আল্লাহ এই গরু যে গরু জুলুম করছে বলে আজকে এক গুতা দিয়ে তার জুলুমের শাস্তি শেষ আমি যে কত জুলুম করছি কতজনের জমি নিয়ে গেছি কতজনের বাড়ি নিয়ে গেছি কতজনের সন্তান তুলে নিয়ে গেছি কতজনের উপরে জুলুম করেছি। হাত কেটে ফেলেছি কত কিছু করেছি আল্লাহ আমারে যদি এমন কিছু একটা পয়া মাফ করে দিতাম অর্থাৎ আমিও যদি গরু হইতাম কারণ ওই গরুর জন্য দাহান নামলা হার গরুর জন্য লহান নাম আগে ওই শুকরের জন্য যাহার নাম আছে ভাই কুকুরের জন্য যার নাম আছে মানুষটা বলবে আল্লাহ আমি গুলু হইতাম তাহলে তো আমাকেও তুই বলতে কন্তু তো রাহ আমি মারি হইতাম মানুষ তুই বলবে আল্লাহ আমি মারি এর মানে বল আল্লাহ আমি যদি দুনিয়াতে মানুষের গুলু হইতাম যদি আমি মানুষটা হয়ে আমি যদি কুকুর হইতাম যদি শুকর হইতাম তাহলে হাসরের ময়দানে এমন ভয়াবহ হালাতে আমার পড়তে হইত না যাহার নামে আমার যেতে হইত এইজন্য মানুষ হয়ে মানুষ থাকুন অমানুষের আসলা সব সময় কি করে নিরীহরে গানের মধ্যে ফাঁসায়া খুশি হয় কি ভাই বুঝলাম না যে আমার পৃথিবীতে ঘুরবে এই যে বলবে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব প্রেসিডেন্ট সাহেব আমার এই घूर तो तत्कालीन दाउदी खुशी हो खुशी एल्ला कठोर विधान नासिल कर हराम हराम हराम तो हराम হারাম মাছ ধরাও হারাম মাছ আটকানো হারাম মাছ খাওয়াও হারাম মাছ দেখাও সবকিছু বেগানা নারী সরাসরি দেখাও হারাম সরাসরি ছোয়াও হারাম টিভিতে দেখা আপনি বলেন না কেন টিভিতে দেখা মোবাইলে দেখা ইউটিউবে দেখা দেখা হারান মনে হয় মা কয়দিন দেখা হারাম ছিল কয়দিন ভাই বেগানা নারী একদিন দেখা হারাম শুধু শনিবার দিন দেখা নিশে সারা দিবন ভাই যেটা একদিন দেখা হারাম সেটা কি আল্লাহ এতো কঠোর করে দিলেন আর যেটা হারালিন দিদি দেখা হারাম এইটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না দেখলে তো আমাদের দিন সহলে হাই রে কপাল ঘরে টিভি দেখে রাস্তায় বের হয়ে বিলবুড়ের মগ্ন ছবি দেখে চায়ের স্থলে গিয়ে পাঁচ যা সাহায্যে কথা বলতেছিলাম এখন তিন দল হয়ে গেছে কয় দল তিন দল এই মুহূর্তে যখন আল্লাহ রবুর কঠোর বিধান দিয়ে দিলেন খবরটা শনিবার দিন মাছ ধরা যেমন নিষেধ মাছকে আটকানো সব নিষিদ্ধ হবার পরে এবার যারা করতেছিল এবং যারা এরা চিন্তা করল এই কাজ না করলে তো আমাদের মানে আল্লাহর নিষিদ্ধ কাজটা না করলে মনে হয় জীবন চলবে তো আল্লাহ যেই জিনিস হারাম করে দেন এটা আম হয়ে যায় ব্যাপক হয়ে যায় যেমন সিনেমা দেখা যায় না হারাম হারাম না টিভি দেখা না দেখা এখন কি মনে হয় জীবন চলবে ভাই এরকম মনে হয় না আরে আমার দেশের মানুষ তো শাকাইতে গিয়ে সিনেমা দেখে কি দেখে না ভাই যে চার স্টলে সিনেমা দেখানো না হয় ওই চার স্টলে আমাদের দেশের মুসলমান কপাল পোড়া ওই চার স্টলে দিয়ে যায় এরকম করে করে না কি মনে হয় সিনেমা না দেখলে জীবন চলবে আর ও আর সুদ খাওয়ার করছেন না হারাম করছেন এখন মনে হয় আরে সুদ না খাইলে কি জিন্দি চলবে এরকম মনে হয় না ভাই আল্লাহ বেগানা নারী দেখা জাহাজ করছেন না হারাম বেগানা নারী দেখলে কি জীবন চলবে এরকম মনে হয় না তুই দাউদ আলী ইসলা উম্মত এই আইলার অধিবাসীরা মনে করলো যে আল্লাহ নিষিদ্ধ এই মাছ শনিবার শিকার না করলে বুঝি জীবন চলবে এখন ওই বল যারা বললো না জিন্দিগি চলে যাবে আমার জীবন উৎসর্গ হয়ে থাকবে আমার সন্তান অশিক্ষিত থাকবে তবু খ্রিস্টানদের স্কুলে ভর্তি করব ওই মুসলমান বুড়ি বলল না এই মরে যান শহীদ হয়ে যাব কঙ্কাল সার হয়ে যাবো কুড়ি ঘরে থাকবো তরু সুদ খাবো বলেন না বলতে পারবেন না আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ মরে যাবো তরুণ হারাম সুদ খাব না বলতে পারবেন পণ্ডবী বলছেন যে সুদ খাওয়া এমন জগন্ মার সব জিনা করলার মতো জগন্ শপথ আজকে করতে পারবেন না যে আল্লাহ মরে দেবো তো সুদ খাবো বলতে পারবে না হে হাত তুলে আল্লাহকে দেখা যাবে আল্লাহ মরে যাব সুদ খাবো না আল্লাহ আমাদের কামাই দুধে বর্ত দিয়ে দাও সুদে এই অভিশাদ দে আমাদের ঘরে নাডুকে আল্লাহ সুদ খেয়ে আমরা যে টাকা কামাবো এর চেয়ে বেশি হালার নিধিক কামানোর ক্ষমতা দিয়ে দাও আল্লাহ আমাদের বিপদে ফেলো না পরীক্ষায় ফেলো না যেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হবার ক্ষমতা আমাদের না এমন পরীক্ষায় ফেলো না সবাই বেলা না আমি রাখতে পারবেন তো আমি ভুলে যাব আপনি ভুলে যাবেন হাত যে উঠে গেলাম আল্লাহ ভুলবেন ছবি উঠে যায়নি উঠে যায়নি আপনার মোবাইল হারায় যেতে পারে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে যেতে পারে মেমোরি কার্ড নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ যেই মেমোরিতে এই ছবি উঠা রাখছেন ওটা নষ্ট হবে নষ্ট হবে ভাই যদি আজকে যদি এই একটা এই দৃঢ় প্রতিজ্ঞাটা নিয়ে যেতে পারেন আমি মনে করব এত কষ্ট করে দূর থেকে আসা আমার সার্থক হয়েছে যে সুদ খাবনা এই ওয়াদাতে করেছেন যদি এটা পূর্ণ করতে পারেন তাহলে আজকের মহাবীর সার্থক ঠিক ভাই ওই তখনকার আল্লাহ মাদ্রাসা পড়ে নেই আলেম হয় নাই মুফতি হয় নাই আলা পড়ে নেই মদিনা ইউনিভার্সিটি যায় নাই দেওবন্ধে পড়ে নেই পড়িল কিন্তু আল্লাহরে চিনছে কাকে দিন ভাই আল্লাহ জিজ্ঞেস করবেন খবরে গেলে বান্দা তুই কোনদিন মুফতি না কি এটা কি আসলের ময়দানে কাজে আসবে ভাই আমি আপনি সমান ভাই সবাই সমান এই আমি তো অনেকটাই বলি যে ভাবদান আমার কাছে তো আছে এটি তোমার বাবা মার আগেছে খুঁজুরে গেছে তো আমার জন্য আস আল্লাহ কি আমার আল্লাহ আমারে বানাইছে আপনারা বানাননি আপনারা বানায়নি ভাই আপনারা বানায় নাই সবাইকে বানিয়েছেন আমার মনে হয় বেশি যত্ন করে বানিয়েছেন আপনারা কম করতে পারে কম বানাইছে ভাই আমার তিন বেলা আল্লাহ খাওয়ায় আপনারা খাওয়ায় না ভাই আমার আল্লাহ বানিয়েছে কে বানিয়েছেন আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আপনি নিজের হাতে যারে বানান ওইটা নষ্ট হয়ে গেলে একটা খারাপ লাগে কি লাগে না লাগে না ভাই তো আল্লাহ তো আমার বানাই সবচেয়ে বড় দায়িত্ব তোমার আল্লাহ ঠিক আছে আপনার বাবা মারা গেছে এইজন্য খতম পইরা রুজুরের কাছে বক্সাইতে আসেন না নিঃ স্বার্থভাবে বলতে বক্সান তো রুজুরের কাছে গেবো রুজুর রমজান মাসের তিন খতম দিচ্ছি একটা দাদির নামে একটা দাদার নামে একটা নানির নামে আপনি বক্সায় কে কাছে আমি তো আল্লাহ আমারও আল্লাহ আপনারও সব আপনা আল্লাহ এবং আমি পরিষ্কার শব্দ করি এবং কসম করে বলি আপনি আপনার মৃত বাবার জন্য যখন হাতটা তুলবেন না তখন হাতটা তোলার পরে আপনার যে মনে আসবে আল্লাহ আমার বাবা উম উদ্দিন আমার আইসা মাথায় হাত বুড়ায় দিয়ে চুল আমার মা আমার জরায় দুই রাখেন্দ্র দিয়েছিল আমি অনেকদিন বাড়িতে আসি না দুষ্টমি করি অনেকদিন পরে বাড়িতে আসার পরে আমার আম্মা আমার ভাত রেধে খাওয়াইছিল করছিল। এগুলো মনে করে থেকে। আল্লাহ মনের গহীন থেকে ভালো বাসা বাঁধা আপনার মায়ের জন্য বের হবে না এই পৃথিবীর মাঝে যে শ্রেষ্ঠতম আলেম যে অনেক কিছু জানে অনেক আয়াত জানে হাবির জানে ওই ব্যক্তি আপনার মায়ের জন্য ওই আহ মাথা দোয়া জীবন করতে পারবেন আপনি সুন্দর শব্দ বলতে পারেন না আপনি বাংলা ভালো জানেন না আরবি বুঝেন না কোরআন পড়তে জানেন না হাদিফের না, আরবিতে দোয়া জানেন না কিন্তু আপনি দিল থেকে দিলের মহাব্বত নিয়ে মায়ের তাসাম নিয়ে মাকে সামনে রেখে মায়ের ভালোবাসাকে সামনে রেখে মায়ের স্নেহ মোহাব্বতকে সামনে রেখে হাতটা তুলে ধরে কেন্দ্রে দিলেন বিতর্ক থেকে যে আহ শব্দটা আসবে ওই আহ আল্লাহর কাছে ওই হাজার কোটি টাকা দিয়ে হুজুর আনার আমিনের চেয়ে আপনার ওই আমিনার আর দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয় ভাড়া করে হুজুর আইনা। মায়ের জন্য দোয়া করবেন না ভাড়া করে হুজুর আমার পুরো দরকার আজ হয় কারণ আল্লাহ কি হুজুরের আপন আমার আপন না আপনার আপন কি আপন না সবার আপন না আমাদের আপন মানুষের কাছে ভাই কে খাইয়েছেন কবলে গেলে মা যাইবে যাবে আরে কোরআন গরিবের মাঝে আসছে আল্লাহ বলেন বাবা তুমি আমার পড়ালেখা করানোর জন্য কত ঘুষে জুলুম করছো বাবা কত কিছু করে আমার বাড়ি বানা দিছ ঘর বানা দিছো ব্যাংক ব্যালেন্স করে দিছ আমার সুখের জন্য এত জালেম তুমি দুনিয়াতে হয়েছিল এত কিছু তুমি করছো বাবা আজকে আমি একটা নেকির জন্য উলতে দেখো জাহান নাম লাফাইতেছে তোমার এই আদরের দুরানটা জাহার নামের আগুনে পড়ে যাবে বাবা আমার একটা নেকি দিয়ে দাও ওই বাবা বলবে আমি বিয়াই করিনি আল্লাহ বলেন ভাই থেকে ভাই পালা যাবে মা বাবা সন্তান থেকে পালা যাবে যে মা সন্তানের হাত কেটে গেলে রাত্রে ঘুমায় না সন্তান অসুস্থ হয়ে গেলে মার ঘুমাসে না ওই সন্তান জাহান্ন ঘুরতেছে আগুনে পড়তেছে সাপের গড়তে পড়তেছে মা বলবে আমার সন্তানই নেই ওই মুহূর্তে আমাদের আপন কে ভাই এমন বিপদের মুহূর্তে যে আপন এখানে হুজুরের আপন আমাদের আপন না হয় আমাদের আপন না আল্লাহর চেয়ে আপন কেউ আছে ভাই আল্লাহর চেয়ে কাছের কেউ আছে যে আমাদের এত আপন এত কাছে তাকে ডাকতে রাজিনা না ভাই আমার আল্লাহ তো ফজলের নামাদের সময় মসজিমের মিনার থেকে তার প্রতিনিধি দিয়া ডাক দেন বান্দারে রে দিকে আয় সফলও তার দিকে আসেন আল্লাহ ডাকেন কি রাখেন না রাখেনা বান্দা মনে করে আমার আল্লাহ আমার আপন ওই বান্দা আল্লাহ যখন ডাকে মস্তিদের মিনার থেকে তার প্রতিনিধির মাধ্যমে ওই সময় ঘুমা থাকতে পারে ভাই পারে। এত আপন যে সময় আমি ছিলাম না ওই সময় আল্লাহ মায়ের পেটে আমি অসহায় ছিলাম আমাকে খাওয়াইছে কবরে আমার কাছে থাকবে আমার আল্লাহ মা থাকবে না বাবা থাকবে না সন্তান থাকবে না আমার পদ মেম্বারি চেয়ারম্যানই মন্ত্রিত্ব এমপিত্ব কি তুই থাকবেও হাসনের ময়দানে বাবা বলে দেবে মা বলে যাবে। আরে বাবা আদম আমাদের ভুলে দেবে ওই সময় আল্লাহর দয়া ছাড়া কিছুই থাকবে ওই মুহূর্তে যে আপন ওই ওই আল্লাহ আমার এই ভুনের সময় ডাকে আর আমি নাক ডেকে কি করে ঘুমাই কোনো আল্লাহর বান্দা আল্লাহকে আপন ভাগলে মসজিদের মিনার থেকে আজানের ধনী ভেসে এলে ঘরে শুয়ে থাকতে পারে টিভি দেখতে পারে আসলে আল্লাহকে ভালোবাসতে শিখো সত্যিকার শিখো যদি আল্লাহকে ভালোবাসা যায় যদি আল্লাহকে ভালোবাসা যায় তাহলে সুদ ঘুষ ঘিনা ব্যবীচার চোখের গুণা কামের গুণা দেখবেন কত দূরে চলে যায় যাই হোক যে কথা বলতে এখন ওই মুহূর্তে ওই আয়লার অধিবাসীরা ওই মুমিন মুসলমানেরা বলল দুনিয়া এক দিকে চলে যাবে সমাজ এক দিকে পরিবার এক দিকে রাষ্ট্র এক দিকে সব দুনিয়ার তাবৎ সত্যি দিকে আমার আল্লাহর নির্দেশ আয়দি এবার ওই মুমিন বান্দাদের দিনগুলি কাটতেছে কাটতে থাকে কষ্টে কাটতে থাকে অনাহারে হারে আর অপরদিকে শোধ ঘুষ ওই সমস্ত ব্যক্তিরা মার্সিডিডি জায়গা জাগাইতেই থাকে আছে কি নাই হাজার কোটি টাকা চুরি করে আমাদের দেশে বড় বড় পদে থাকি থাকে না कंतु आज दिनदार परहरदार अनेक मन प्रश्न आज हजुर सुद खाईना घुस खाईना खराब कम करी कू कषे थी अरे बेटा चोरी हजार कोटी टा ची की गरे এত কুড়ি টাকা চুরি করে এখান থেকে চুরি করে ওখান থেকে চুরি করে একবার শেয়ারের পুরা মার্কেট খাইয়ে ফেলে আরেকবার পুরো পদ্মা সেতু ঘিরে ফেলে এরপরেও এদের এত বড় অট্টালিকায় থাকে এত আরামে থাকে আল্লাহ কি দেখে না এরকম প্রশ্ন মনে হয় যে আল্লাহ আমার বেশি পছন্দ করে না ওরে পছন্দ করে ওরকম মনে হয় না আপনাদের বোঝার জন্য বলি আমার কাছে অনেকদিন আগে এক ব্যক্তি বলেই দিই আপনাদের সমস্যা আমি এক মিথ্যা মামলায় আমিও জেলে দিয়েছিলাম সেখানে গিয়ে আমার হাসনের ময়দান মনে পড়েছে যে হাসনের ময়দান মানুষ কি করবে যার কারণে বিস্তারিত দিবি যেমন একটা ঘটনা শুধু বলি এক ব্যক্তির বাড়ি বাদারীপুর বাদারীপুরের শিক্ষক এই লোকটা প্রত্যেকদিন আমার কাছে এসে বলে আমি নামার পড়াইতে মিম দেখানের ভিতরে এই যে বলতো যে হুজুর এই আমার মাধ্যমে হবে হাসলের ময়াদানের মানুষগুলো এইভাবে চিন্তা করবে যে এই বুঝিয়ে আমি মুক্তি হয়ে যে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দাও ঢাকা বাছানোর এক লোক আমলে দেয় সেই শব্দে বলছি পরিষ্কার শব্দে হুজুর আল্লাহ যদি আমার এই শর্ত দেয় যে আমি গ্যাল থেকে বাইরে হলে আমি সারা জীবন পান্তাব খামো করে ঘরে এই শর্তে যদি আমাকে আজকে দানিম দিয়ে দেয় তাহলে আমি স্বেচ্ছায় এই শর্ত মেনে গেলখানা থেকে বের হল আমি আপনাদেরকে অনুরোধ করে বলি করজুর যদি আপনাদের বেশি পাশান হৃদয় কারো থাকে তাহলে আমরা পাটা বাড়ায় আমি আপনার পা ধরে বলব আপনার পা ধরে বলি ভাই অন্যায় ভাবে অন্যায় ভাবে কারো বিরুদ্ধে আপনার যদি সামান্যতম মনের মধ্যে মানবতা বুধ থাকে আপনি যদি মানুষ হন আমি দিনবার বলি না যদি মানুষত্ব বুধ আপনার থাকে না একটা মজলুম একটা মজলুম বন্দিত্ব অবস্থায় তার ভিতরের যে কান্না আসে আল্লাহ আপনার তার ভিতরের যে হাহাকার আসে এটা যদি আপনি একবার দেখতে পাইতেন যদি আপনার ভিতরে দিনদারি না থাকুক পরের দাঁড়ি না থাকুক তাকওয়া না থাকুক আপনি যদি মানুষ হন তাহলে আপনি আপনি কিছুতে স্থির থাকতে পারেন না এই এমন জালেম হবেন না এমন জালেম হবেন এখন ওই লক্ষ বললো যে হুজুর আমার যদি আল্লাহ চুক্তি করা যায় তাহলে আমি এই চুক্তি মাইনাম জয়খানা থেকে বের হতে আগে আমার তখন নবীর হাদিসের কথা মনে পড়বে আল্লাহ হক হাসনের ময়দানে এই ভয়াবহ অবস্থা দেখে মানুষ কি বলবে জানেন মানুষ বলবে আল্লাহ তুমি আবার জাহার দিয়ে দাও তুমি আঘাত থেকে কেন কারণ হেতে আমরা জাহার নামে নামে গেছে তো মানুষ এক বিপদে পড়লে আল্লাহ আমার এই বিপদ থেকে ওই বিপদ উদ্ধার করো এরকম বলে না মানুষ হাসনের ময়দানে এমন ভয়াবহ হালতে থাকবে পাঁচশো বছর চলে যাবে পা ভিড়ে গেছে গলা ভিড়ে গেছে পুরা শরীর ঘর্ণাক্ত অবস্থায় এইভাবে সে পানির মধ্যে নিজের ঘামের মধ্যে হাড়ুটুবু খাবে অর্ধ হাত উপরে সূর্য জাহান নাম লাভাই দিতে এরকম ভয়াবহ হালতে মানুষ এতটাই সংকুচিত হয়ে যাবে আল্লাহে বলবে আল্লাহ জাহান নাম দে তবু হাসনের ময়দানের আধার থেকে বাড়ে যে পরের দিন বৃহস্পতিবার বুধবার দিন তার শুনানি হবে না বৃহস্পতিবার দিন শুনানি আজকে বলতে আজকে আমার শুনানি হবে আমার দামিন হয়ে যাবে এখন তার মধ্যে আমি এত খুশি দেখলাম আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি আজকে জামিন না হয় আমার ভয় হয়ে দা যে এই লোকটা নাতি করে যেতে পারে কারণ কিছু মানুষ আল্লাহরের শর্ত দেয় আল্লাহ যদি এই কাজটা করতে মানে তুমি যদি কইয়া দাও তাহলে নামার শুরু করুন আল্লাহরের শর্ত দেখি দেয় না আল্লাহ শরীর চুক্তি করে জান্লা তুমি আমার বানা এত বিরাট অনুরাধ করছো নজরুল্লাহ বড় এত বড় এহসান করার বিশাল বড় একটা কাজ করে ফেলছ এখন আমি তোমার উপর এহসান করবো মানে নামাজ করবো আমরা ওই উপর মনে করি না নামাজ করি মানে আল্লাহর কাম করি না কাম করি এবার নামাজকে আল্লাহর কান না নিজের কাম হঠাৎ কথা যে আল্লাহর কাম করি নামাজ আল্লাহর কাম আমি বোর দিন শেজদা না দিয়ে আমার কি হবে নিজে হবে আমার মতো সলিম উদ্দিন কেমত পর্যন্ত বাইতুল্লার ভিতরে গিয়ে সেজায় টপাল ঠেকায় রাখলে আল্লাহ আল্লাহর আরো সে পরিধি বেড়ে দেবো আল্লাহর ক্ষমতা ভেড়ে দেবো সম্মান বেড়ে যাবে সম্মান যাবে তা থাকবে না তারা আমার শ্রেণী ভুখাবে কি আল্লাহ আমরা এখন ভাব দিই যে নামাজ পড়ছি মানে আল্লাহর বিশাল কাম করে আল্লাহ কাম না আমার কাম কাজটা কার ভাই নিজের কাজ না তো যাই এখন আল্লাহর শর্ত যখন দেয় আমাদের মানুষরা শর্ত এমন শর্ত দেয় আল্লাহ যদি এই কাজ না করো তাহলে কিন্তু তোমার খবর আছে তোমার কোন কাম করুক না এরকম ভাব ধরে কি ধরে না ধরে না যদি আমার ছেলেটা এবারে আল্লাহ হিবাজত করুক এখন আমি চিন্তা করে দেখলাম আমি লোকটা যেমনি খুশি আজকে জামিন হবে আল্লাহ না করুন যদি জামিন না হয় এই ব্যক্তির মনে এমন আশঙ্কাও এসে যেতে পারে যে আল্লাহ বুঝি নাই যেতে পারো আমি তাকে বললাম ভাই বয়স্ক মানুষ আপনি আমি আপনার একটা কথা বলি আপনি দিলের মধ্যে এটা বসায় নেন যে আজকে আপনার জামিন হবে না রকম কথা বলেন না আপনি আমার কথা শোনেন ধরে নেন আমি আমার আজকে জামিন হবে না যদি হয় তাহলে অনেক খুশি লাগবে আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে খারাপ লাগবে না বুঝেন আপনি একটা জিনিস পাওয়ার আশা নাই এখন ওটা যদি আসা যেটা নাই সেটা যদি না আসে আপনার খারাপ লাগবে আপনার দুই ছেলে একজন হচ্ছে ভেয়াবরণ কিছু কামাই টামায় না আরেকজন টাকা পয়সা এখন দুজনের ভেগাবরণ যদি মাসের শেষে টাকা না দেয় আপনার খারাপ লাগবে কারণ দা গদায় কামাই টামাই করে সারাদিন ঘুরে বেড়ায় সে টাকা দেয় না খারাপ লাগে না কিন্তু ভালো করে ওই ওই ছেলে যদি মাসে টাকা না দেয় খারাপ লাগবে না ভাই আমি বললাম আপনি আশা করে নেন জানিন হবে না যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ না হলেও খারাপ এর বুঝে যাবে বুঝলো কি বুঝলো না আমার মাথার মধ্যে গেছে গিয়ে গেছে না এরপর দিন শুক্রবার দিন বৃহস্পতিবার দিন আসে শুক্রবার দিন আসছে মানুষ দিকে আমি ঘুমাচ্ছি ইচ্ছি লেগেছে তো আল্লাহ কি আমার চেয়ে কত জঘন্য জঘন্য কাজ করে মানুষ এরপরে সে আরামে আসে আয়েসে আছে আর আমার আল্লাহ এরকম শক্তি দিয়ে রাখি এরকম কথা বলে কি বলে না ভাই যে আল্লাহ খালি আমার ফুল দেখে আরে ভাই বলে কি বলে না স্পষ্ট কুপুরি কথা ইমান থাকবে না যে আল্লাহ খালি আমারই দেখে এটা কুপুরি কথা কুপুরি কথা আপনি আল্লাহর আদেশ আল্লাহর পদ্ধতি আল্লাহর সিস্টেমের উপরে অভিযোগ করতেছেন আমি তাকে ডাক দিলাম আমার রাত ধরে গেছে ঘুমাচ্ছিলাম ঘুমনা নষ্ট করে দিল বললাম বসে বড় করে করবেন শুধু জন্য শিক্ষার জন্য আমি বয়স কত বছর নামাজ ধরছেন কয় বছর হইতে জেলে আসার পর ধরছে জেলে আসেন জেলে মাস এটা খুব বড় আপনার বয়স চল্লিশ এই চল্লিশ বছরের মাঝে কোনদিন আপনি না হাইয়াছিলেন না এই চল্লিশ বছরের মাঝে আপনি কোনদিন মারাত্মক আপনার কোনদিন হাত ধরে গেছেন আপনার পাশে টিভি আছে আমি তাকে বললাম টা বছর কত বছর ভাই বছর চল্লিশটা বছর আপনার আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া কান আল্লাহর দেওয়া পা যে আপনি ব্যবহার করছেন আল্লাহ পা ভেঙে দেয় হাত ঢেঙে দেয় কিন্তু আল্লাহকে হাত পা চোখ কান জন্য দিচ্ছেন না এবাদত করার জন্য দিচ্ছে যাব আল্লাহর হাত ব্যবহার করে কত সিনেমা নাটক ড্রামা দেখলেন কোরআনের একটা আয়াত খুলে দেখলেন না জবানটা আল্লাহর ব্যবহার করে চল্লিশটা বসন্ত পার করেছেন কত মিথ্যা আল্লাহ আপনার শাস্তি দেয় নাই বন্ধ করে দেন কান বন্ধ করে দেন চল্লিশ বছর পরে মাত্র সার নতদিন ভাই আপনি যেই ইনসাফের দরজায় দাঁড়িয়ে আল্লাহর বিচার করতেছেন আল্লাহ ইনসাফ করে নাই বলে জবান দারাজি করছেন আল্লাহ আব্রাহীন যদি হাসনের ময়দানে বলেন বান্দাস चल्लिशा बचर जावत हमार च व्यवहार कराना व्यवहार करान तु शि एश्लील गान शनते ही थकली চোখটা ব্যবহার করে নাটক দেখতেই থাকলি দেই নাই, কানটা বন্ধ করে দেই নাই হাতটা বন্ধ করে দেই নাই পাতা ঢেলে দেই নাই চল্লিশটা বছর পরে চার মাস তুকে আমি কষ্ট দিয়েছি এমন জায়গায় রেখেছি সেখানে তোকে না খাইয়ে রাখি নাই। তোকে আমি জায়গা হিন করে রাখি নাই এখানে যদি আমি ইনসাফ করতাম তাহলে যদি প্রথম দিন তুই যদি আমি আল্লাহর চোখ দিয়ে গুনার দৃশ্য দেখতেছিলি ওই সময় লৌহ সলাকা দিয়ে তোর চোখটা আমি অন্ধ করে দিতাম সিনেমা দেখার জন্য দিয়েছে আল্লাহ ইনসাফ করেন নাই যেই সময় টিভি পর্দায় চোখটা যাইতো আল্লাহ আমার মতো এরকম আমকি ইনসাফকারী হলে পিছনটার দিকে টাকা একবার দেখো। এখন ওই আয়নার আত্ম বেশি হয়ে গেছে কষ্ট হচ্ছে ওই আলার অধিবাসীরা তারা বলে দিল না তোমরা যেহেতু প্রকাশ্যে হারাম উরফের আয়োজন করতে শুরু করে দিয়েছ যেতু প্রকাশ্যে বাদনা বাদিয়ে আমাদের কানেও গুণার এবার ওই মুমিন মুসলমানরা ওই কাফেরদের মাঝখানে দেওয়ালদার পর দিল দেওয়ালদার করে এই পাশে মুমিন মুসলমানরা অনাহারে অধ্যাহারে দিন কাটায় আর তারা লাখো কোটি টাকা কামায় ইম্পোর্ট করে এক্সপোর্ট করে স্মাগলিং করে দা করে সব করে এরপরে যা কিছু করার আরাম মায়সে জিন্দিগি কাটায় মালয়েশিয়ায় বাড়ি করে আরুদাবুতে বাড়ি বাড়ি করে কি করে না করতেই আছে একদিন দুই দিন তিন দিন দীর্ঘদিন পরে আল্লাহ আব্বুল আলমিন যেহেতু তৎকালীন উন্মতিদের যোগে পাপ করলে আল্লাহর সাথে সাথে পাপের শাস্তি দিয়ে নিতেন দুনিয়াতে আল্লাহর বিধান আসল এই অধিবাসীগুলির সীমাতিক্রম করে ফেলতেছে আল্লাহর কি নির্দেশ আসল পরের দিন ভোরবে মুসলমানরা ঘুম থেকে উঠা ওই দেওয়ালের উপাস থেকে আর কোনো আওয়াজ শোনেনা আওয়াজ কোন কির বার কোন ধোয়ার আওয়াজ নেই কোনো ধোয়ার চিহ্ন নাই কোনো কোলাহল নাই কি হলো মনে হচ্ছিল কি এখনো হিন্দি সিরিয়াল শুরু হয়নি এখনো কি শুক্রবারের সিনা শুরু হয়নি দেখে আয়াতে বলেন একাতে বলেছেন আর একা আয়াতে বলেছেন তাদেরকে এদেরকে নিকৃষ্ট বানরে পরিণত হয়েছে অর্থাৎ এদের একদল বান্দর হয়ে গেছে আরেক দল শুকর হয়ে গেছে আরেকদল কুকুর হয়ে গেছে আল্লাহ তিন দিন পর্যন্ত এইভাবে কাটতে লাগলো এরপরে তারা সব মার দেয় এখন প্রশ্ন হল ওই আসাবে আয়লা আয়লার অধিবাসীরা যেভাবে দিনের পর দিন পাপ করতেছিল এরপরে আল্লাহ শাস্তি দিচ্ছেন এমন পাপিষ্ট মনে হয় বাংলাদেশে একজনও নেই নাই আর দিকে নাই ভাই কারণ জিন্দগিতে শুনছেন তুমি বাড়ির পাপিষ্ঠ একজন শুক্র হয়ে গেছেন কুকুর কি শুনছেন কারণ কি জানেন আমাদের দয়ার নবী পেয়ার নবী মোহাম্মদ আল্লাহ আল্লাহ তুমি আমার বাণিজ্য শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী আমাকে তুমি শ্রেষ্ঠ নবী বানাইছ আসলের ময়দানে কোনো নবী কথা বলবে না কিন্তু সর্বপ্রথম সুপার তুমি আমারে বানাইছো এত তো শ্রেষ্ঠ নবী আমার বানাইছো আল্লাহ কিন্তু আমার উন্মতিও পূর্ববর্তী উন্মতিদের মতো শুকর হবে কুকুর হবে পাপের কারণে আল্লাহ এমন এমন লজ্জায় তুমি আমার অন্য নবীদের সামনে ফেলো না আমার উন্মত যদি পাপ করে গুণা করে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে বড় কোনো শাক্তি দিও না কোন জাতি নবীর দুয়ার বরকতে বর্তমান সময়ের পাপিষ্ঠ গুলি কুকুর শুকর এবং বান্দরে পরিণত হয় আমি শেষ কথা বলতে শেষ কথার দিকে যাচ্ছি যদি নবীর দুয়ার বরকতে উম্মতে মোহাম্মদী উম্মতে মোহাম্মদি বলতে শুধু মুসলমানরা ইহুদিরা উম্মতে মোহাম্মদী না আর নবীরে মানে না কিন্তু এই নবীর উম্মত না একজনের বাফরে মানে আর একজন বাফরে মানে না সমস্ত পটিষ্ঠ সমস্ত হিন্দু বদ্ধরা যদিও আমার নবীরে মানে না কিন্তু নবীর এত পাপ করে যাচ্ছে এত গুণা করে যাচ্ছে পরেও এরপরেও আল্লাহাম এদেরকে শুকর কুকুর কেন বানান না শুধু নবীর দোয়ার দরকার শুধু নবীর দোয়ার কিন্তু চেহারায় না হলেও এই মুহাম্মদী আখলাকে চরিত্রে শুকর কুকুর বান্দরের চেয়েও নিকৃষ্ট হয়েছে গেছে আমার কথা কষ্ট নেবেন আমি আপনাদের প্রতি কোন বিদ্বেষ নেই আমি আমার নিজের কথা বলতেছি ওয়াজ পরিমাণ আমি সুবিধাব এরকম না ওয়াজ তো একটা আমার জরুরি আসসালামী থানবির রহমতুল্লাহ তিনি তার মাতৃভাতের মাঝে লিখেছেন যেই জিনিস আমার কাছে সবচেয়ে মনে হতো যে এই আমলটা আমি বেশি করি না তখন ওই আমলের কথা আমি বেশি বেশি ওয়াজ করতাম কারণটা বুঝেন নেন আপনার মন খারাপ কি শুকর কুকুরের সাথে তুলনা করলো আমি আপনাকে যে না প্রথমে আমাকে বলতে ঠিক আছে না ভাই কিভাবে শুকুরের স্বভাব হলো লজ্জাহীনতা কি স্বভাব জানো আমাকে তার সন্তানের বয়সী মেয়ের পেট বের করা পিঠ বের করা শরীরের নাচন এবং অশ্লীল অঙ্গ ভঙ্গিমামূলক নিজের মেয়ের এই দৃশ্য বলি যেই বাবার বয়সে লোকটা টিভি সেটের সামনে বসে বসে দেখতে পারে এই ব্যক্তিদের এই সমাজে লজ্জা আসবে বলবেন কি সম্ভব তাদের কথা বাদ দিলাম যারা নিবের মেয়েরে সিনেমাতে পাঠায় টিভিতে পাঠায় যেহেতু এরকম গ্রামে পাওয়া যাবে না আমি ওই জন্য হেওয়াশ করলাম না এটা বললাম যেই সমাজের বাবার বয়সী বেশ নিজের বয়সী, নগ্ন দৃশ্য দেখে নিজের মেয়ের বয়সী ওই মেয়েটার ধর্ষণ দৃশ্য দেখে হায় কপাল পড়া মুসলমান দেখা দেখা মজা লোটে এই সমাজে ভাই লজ্জা আছে আছে ভাই শুধুমাত্র নদীর দুয়ার বরগতে এরকম নির্লজ্জনের চেহারাগুলি শুকরের পরিণতা হচ্ছে না কিন্তু আখ চরিত্রে সুকরের চেয়েও অচম হয়ে গেছে আল্লাহ কলামের আরেক বলেছেন বালহুম আদম এর চোখ কুকুরের সভাপ কি কুকুরের স্বভাব হচ্ছে লোবি লুবি কি বিশাল মনে কর্মস। এক কুকুরের জীবনে হেতে পারবে এই লোভ হচ্ছে কুকুরের স্বাব ঠিক একই স্বাব আমাদের মাঝে আরো বেশি বেশ পত্রিকার পাতা খুললে নিজের আপন ভাইরে সম্পদের জন্য সবাই করবে কত বলুন চাচা বাদিজার বিরুদ্ধে মামলা দেয় জমিনের জন্যে বাদিজা চাচার বিরুদ্ধে মামলা দেয় আপন ভাইয়ের বিরুদ্ধে ভাই সারা জীবন মামলার পর মামলা লড়ে যায় যেই জমি নিয়ে মামলা লড়তেছে এর চেয়ে তিন ডাবল ষাট ডাবল টাকা খরচ করে দেয় সম্পদের অভাব নেই এরপরে গরিবের উপরে শোষণ করতি দুর্বলের উপরে দুরুম করত এরকম লুবি আছে কিনা টাকার অভাব নেই ব্যাংক ব্যালেন্সের অভাব নেই এরপরেও দুর্নীতি করে কি করে আরে ভাই এই দেশে এরকম লোক আছে কি দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর আমরা দুর্নীতি সহ্য করতে করতে চ্যাম্পিয়ন चैम्पियन एर्नीति सह्य करते लोभ जो लोभर कारण भाई भाईर सुश्मनी करते बाबार सदा दुश्मनी करते सन्तान के जबानी करते थे अल्लाह जमाना चले आसा প্রেমের কারণে নগ্নতার কারণে পর পুরুষের ভালোবাসার কারণে সম্পদের কারণে সন্তান সবাই করে সন্তান বাবারই মেরে ফেলে শ্বশুর শাশুড়ি মেরে ফেলে শাশুড়ি শ্বশুর মেরে ফেলে খুব ঝগড়া চলেছে আল্লাহ হেমাদত করুন আল্লাহ আমার আমাদের হেফাজত করুন তো এখন আমি তো বলি আল্লাহ বলেছেন বালহু মাদান আরে ভাই আপনি জিন্দীগিত দেখবেন না একটা কুকুর আরেকটা কুকুরের মারে ফেলেছে জীবন দেখবেন আছে ভাই একদম শুকুরকে এত গালি দেয় আমরা শুকর বলে গালি দেই এই শুকর জিন্দিবি তো আরেকটা শুকরকে তার সম্পদের জন্য লোভে মেরে ফেলে ভাই শুকুর আরেক শুকরকে মারতে শুনেছেন একটা বাঘ আরেক মারে মারে ভাই আর যে আশ্রমুল বা सम्पे बाबा मारे फे भाई मारे फेला तोहरा जुड़ी कूक जखन्न लुभि हवारे कूकर स्ट्राचारे क्या बदलाव दुआर बरकत नतुबा कूक लोभर चेह जखंड लुभि फिर बंदर स्वभाव বান্দর হয়ে গেছিল সেই অন্যথা বান্দরের সবার হচ্ছে যা দেখে তাই লিখে যা দেখে তাই দেখে কপাল পড়া মুসাই বিল বি বাংলাদেশে আসছে আইসা প্যান্টা একটু উপরে করে ফেলছে তো মুসলমান মুসলমানের সন্তান শুরু করেছে একটু উপরে করে বলিউডের নায়িকা বা চুপ পায়দামা করা শুরু করছে বাংলাদেশের মুসলমান তারে ন বান্দরের মতো নাচতে নাচতে হলিউডের নায়িকা তার জামাকে শুরু করতে লাগলো বাংলাদেশের মুসলমান বান্দরের সবাবি সেও কাপড় শুরু করতেছিলিউডের নায়িকার পায় জামা মাঠান থেকে চাহিদা দিল তো কপাল পোড়া মুসলমান তা করতেছিল সেও উড় ছেড়ে দিল বান্দরের মতো দেখে দেখা এদেশের মুসলমানের সন্তানও উড় কি তো তালি দে এ মাছের চুল দিয়ে কাটিং করে বান্দরের মতো এদেশের মুসলমান করে মানে নিজের কোনো যাত্রা বিমান আত্মমর্যাদা বুধ নেই আরে গাধা লবণে পড়ে লবণ হয় গাধা লবণে পড়ে গাধা লবণে পড়লে গাধার অস্তিত্ব থাকে না অস্তিত্ব থাকে আরে আপনি এমন অস্তিত্বহীন এমন আত্মমর্যাদাহীন গাধা কিভাবে হলেন আমরা তো বলবো আমার পোশাক দেখে পাশ্চাত্যের সমস্ত লোকেরা তার পোশাক পাল্টাবে আমার রঙে তাকে রঙ্গিন করব। আমি তার রঙে কেন রঙ্গিন হবো আমি আত্মমর্যাদা হীনমূরি দেরত নেই আত্মমর্যাদা নেই বললেন যে না দিনের দাবার দিতে হলে যেহেতু কোট্টাই করার কথা দিতে হবে কোট্টাই করে দেবেন এক নম্বরই তার মধ্যে আমি বললাম ঠিক আছে আরে আমার মতো তাকে বানাবো আমার মতো আমি মুসলমান প্রতিষ্ঠাকারীদের নাম সত্যিকার মুসলিম মুসলমান বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে নিজেকে পাল্টাতে পারে পারে ভাই আমি আমার সংস্কৃতি দিয়ে বিশ্বকে পাল্টে ধার আমি হয়ে গেছি বান্দরের মতো হেদাক তো আমাদের বান্দরের মতো সমস্ত কাজ এদেশের মুসলমান করে কিন্তু বান্দরের চেহারায় রূপান্তরিত কেন হয় না কারণ হচ্ছে আমার নবীর দোয়ার বরকত শেষ কথা বলতেছি রাত্রে অনেক হয়ে গেছে শেষ কথা বলতে আমরা গোটা বিশ্বের মানুষের সামনে বলি আমার নবীর মতো এত শ্রেষ্ঠ নবী আর কেউ নাই বলি না ভাই আজকে তো সময় শেষ হয়ে গেল আল্লাহ তথিক দিয়ে আরেকদিন এসে বলবো আমাদের নবীর আজমদ শান রেফালাত আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ নাম কি মোহাম্মদ মানে কি আপনারা জানেন মুহাম্মদ মানে প্রশংসিত মোহাম্মদ মানে জিনিসের প্রশংসা হয় ফসল জিনিসের প্রশংসা হয় ভালো জিনিসের প্রশংসা না আমরা দেখে বলি যে এই ছেলেটার নাকটা কি সুন্দর যোগ্য হলে প্রশংসা করি আমার নবীর নাম মা আমেনা প্রশংসিত মোহাম্মদ কেন রাখলেন মা আমেনার কোলে যখন বাচ্চা আসলো মা আমেনা পাকায় দেখলেন আমার বাচ্চার নাকটা সন্তানের মানে মুহাম্মদ আমার সন্তানের কানের মুদ আমার সন্তানের কপালটা মুহাম্মার আমার সন্তানের মা আমার সন্তানের হাতটা মুহাম্মদ আমার সন্তানের আঙুলটা মুহাম্মদ আমার সন্তানের নোখটা মুহাম্মদ আমার সন্তানের পাটা মুহাম্মদ আমার সন্তানের পুরা বরিশার মোহাম্মদ এই মোহাম্মদ দেখে নামও রাখছেন মোহাম্মদ আমার নবীর পুরা বড়ির চকচা পুরা জিন্দিটা জিন্দগিটা কি পুরা জিন্দি মোহাম্মদ আমার নবীর মাথা মনে হয় মোহাম্মদ না নবীর চেহারা মোহাম্মদ না ভাই আপনাদের কার মধ্যে আমার বিদ্বেষ নেই দিন থেকে বলতেছে আমার নবীর চেহারা মনে হয় মোহাম্মদ না আমার নবীর পুষার তো মোহাম্মদ না নবীর বৈবাহিক জীবন আমি হুদি খ্রিস্টানের সামনে গর্ব করে বলি আমার নবীর মতো নবী নাই আমার নবী বড় শ্রেষ্ঠ বড় শ্রেষ্ঠ বড় উত্তম কিন্তু আমি আমার পুরা দিন সব জায়গা থেকে আমার নবীর নবীর সরায় দিয়া হলিউডের নাটের চেহারা লাগাইলাম বলিউডের নাটের জামাটা লাগাইলাম ডালিউডের নাটের আমি মাথার চুলটা লাগাইলাম চেহারায় নভীরে দূরে সরাই দিছি পোশাকে নভীরে দূরে সরা দিছি আখলা থেকে নবীরে দূরে সরা দিছি আমার পরিবারে নবী নাই আমার বিবাহিত জিন্দিগিতে নবী নাই আমার সংসারের জীবনের কোথাও নবী নাই লেনদেনে নবী নাই রাষ্ট্রীয় জীবনে নবী নাই পারিবারিক জীবনে নবী নাই আমার জিন্দগির সব জায়গা থেকে মুহাম্মদ আমি যেন মানুষকে বলতেছি জবানে আমার নবী মুহাম্মদ আসলে কাজে কর্মে হলিউডের নায়ক নায়িকা মোহাম্মদ নবজ্লাহ বলবেন না বলি আমার নবীর চেহারার মতো কোনো চেহারা নাই আখলাকে বলি হলিউডের নায়কের চেহারার মতো কোনো চেহারা নেই জবানে বলি আমার নবীর পোশাকের মতো কোনো পোশাক কিন্তু আখলাকে লাখে বলি আমার হলিউডের নায়কের পোশাকটা আমার কাছে সবচেয়ে কোথাও নবী নেই এখন মুসলমান চেহারা থেকে নবী নেই পোশাক থেকে নবী নাই আখলাকে নবী নাই চরিত্রে নবী নাই কোথাও নবী নাই আরে নবীর রাখবে তখন কিভাবে বলবে না সব জায়গা থেকে নবীর দূরে সরা দিলেন সব জায়গায় আরে পরিবার কোথাও নাই সন্তানের বিয়ে দেয় নবীর আখলাপ নাই মেয়েরে বিয়ে করায় নবীর আখলাপ নাই আখলা চরিত্র মিল্লাতের উপরে রাখলাম তা আদর করবো না থাপ্পর দিবে কবরে আসার আগেও মিথ্যা করেছিস কবরে রাখতেছিস কেটেছে নবীর আখলাখের বিরোধী চরিত্রের বিরোধী নবীর সন্ন্যাসের বিরোধী আর কবরে রাখিস আর বলিস নবীর সুন্নতির উপর ব্যক্তিদের এই নিজের বিবেককে জিজ্ঞাসা করি নিজের বিবেককে জিজ্ঞাসা করি এত আত্মমর্যাদাহীন হবেন না দিনের সূচনা একজন হিন্দুর মতো করবেন না একজন হিন্দু ভরে উঠে সেলটা দেয় না আপনার ভোরটাও যেন সেলিদাহীন না হয় নাই আজকের মাহিন স্বার্থক্রম যদি এতটুকু আমার এই আবেগটা যদি বুঝতে পারেন আমার জিন্দগি যেন একজন হিন্দুর জীবন থেকে আলাদা হয় করেন তো একটা দিন শেষ হয় একটা হিন্দু একবার নামাজ পরে না পকাল কপাল পরা মুসলমানটাও নামাজ করে না একটা হিন্দু সারা দিন টিভি দেখে সিনেমা দেখে কানের মধ্যে ইয়ারফোনে লাগায়া এই গান শুনতেছে হিন্দি গান শুনতেছে মুসলমানের বাচ্চা থাকলে এও সারাদিন মিথা কথা করে মুসলমানের বাচ্চাটাও মিথা কথা করে এও সুদ খায় মুসলমানের বাচ্চাটাও সুদ খায় এও ঘুষ খায় মুসলমানের বাচ্চাটাও তা করে অর্থাৎ পুরা দিনটার কোথাও একটা হিন্দু আর একটা মুসলমানের দিনের মাঝে পার্থক্য খুঁজে পাওয়া যায় না এত এত আত্মমর্যাদাহীন হবেন না এত আত্মমর্যাদাহীন হবেন না আপনি আলাদা আপনি গোটা বিশ্বের সমস্ত মানুষ থেকে আলাদা এবং সত্যিকার অর্থে আশে কেসুল হওয়ার কৌশিক সত্যিকার অর্থে নবীকে ভালোবেসে আল্লাহ রব্বুল আলহামী যেই পথকে যেই পথে চলতে খুশি হন যে পথে সন্তুষ্ট হন সে পথে চড়াকে আমাদের জন্য সহজ করে দেন যে পথে আল্লাহ পথ থেকে বেঁচে থাকার তৌফিক দেনা আল্লাহুল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ